আলহামদুলিল্লাহ রবিআ ওসলাত ওসলাম আল্লাহিলামিয়া ওসাইম নবীনা মুহাম্মী আসফাবি আজমাইন সম্মান আমাদের আজকের তাফসি শুরু হচ্ছে আলে শুরু থেকে সুরা আলে ইমরান কোরআনে পাকের তৃতীয় সুরা এবং এই সুরাটির নাম হচ্ছে আল ও ইমরান এখানে প্রায় দুইশটি আয়াত রয়েছে এবং এই সুরাটি পুরোটাই মদিনায় অবতীর্ণ হয়েছে মাদানী সুরা এই সুরার নাম আলে এমরান কেন হয়েছে এটা আগে জানা দরকার আলে এমরান এমরানের বংশধর এমরানের গোষ্ঠী এমরান একজন নেককার ব্যক্তি ছিলেন বনি ইসরায়েলের মধ্যে তার কাহিনী এই সুরাতে আছে এবং তার স্ত্রী হচ্ছেন ইমরামরান এই সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াতে সে কথা বলা আছে বা আল্লাহ একটা নিয়ত করেছেন ইমরানের স্ত্রী আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন এবং একটা প্রার্থনা করেছিলেন আল্লাহ আমার এই প্যাটে যে সন্তান আছে তাকে আমি আপনার এ বাদত করার জন্য ওয়াকফ করে দেব সেই সন্তানের নামটা কি মারিয়াম সালাম। আর ওই সন্তান হচ্ছেন সালামের মা আর ইমরাতের স্ত্রী হচ্ছেন ঈশা আলাহিসের নানী তো এই সুরার মধ্যে আসলে এই পুরসুর নামই দেওয়া হয়েছে ইমরানের বংশ এবং তাদের গোষ্ঠী তাদের সম্পর্কে সোজা কথা ইসা আলাই ইসলাম তার মা সম্পর্কে প্রচুর আলোচনা হয়েছে এই সুরা শুরু থেকে প্রায় আরো তেরাশিটি আয়াত প্রায় তেরাশিটি আয়াত এক মানে নাজিল হয় একটি উপলক্ষ নিয়ে সে উপলক্ষ হচ্ছে নাজরান এলাকার একটা খ্রিস্টানদের ডেপুটেশন এসেছিল মদিনায় নাজরান হচ্ছে বর্তমান সৌদি আরবে দক্ষিণ এলাকার দক্ষিণ পূর্ব দিকে লিটল বিট বোধ হয় সেই এলাকার এখন বর্তমানে নাজরান সৌদি আরবের একটা প্রদেশ ওই প্রদেশটা তখন খ্রিস্টানদের অনেক আরব তখন সেখানে খ্রিস্টান হয়ে গিয়েছিল অনেক খ্রিস্টান সেই এলাকায় বসবাস করত। নবী করিম সাল্ল সার নবুয়তের কথা তারপরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার কথা এরপরে হিজরতের পরে বদর ওহদ এই সমস্ত তখন অনেক কিছু হয়ে গেল এবং মোদিনায় ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল এবং নবী করিম সাল্লা দিকবিদিক বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়া দিয়ে পাঠাচ্ছেন এই খবর তাদের কাছে যাওয়ার পরে নাজরান এর এই খ্রিস্ট সম্প্রদায় খ্রিস্টানদের একটা দল মোদিনায় আসলো নবী করিম সাল্লামের সঙ্গে বুঝাপড়া করবে তিনি যে হক নবী এটা তারা প্রমাণ করবে দেখবে ওনাকে চ্যালেঞ্জ করবে তারা এই বিষয়ে বহাস করতে এসেছে তিনি তাদেরকে মেহমানদারি করিয়েছেন তাদেরকে আপ্যায়ন করেছেন ভা ব্যবহার করে তারা বেশ কয়েকদিন ছিল এবং সানাতা তেস এই মিনাল হিজরা হিজরি নবম সনে ঘটে মানে খন্দকের পরেও মক্কা বিজয়ের পরেও যে তখন তো মোটামুটি তারা দেখতে পেল যে এই তো শক্তি তো মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে তার চ্যালেঞ্জটা তো বড় চ্যালেঞ্জ আমরা দেখিয়ে আসি সরজমিনে কি অবস্থা সেখানে এসে তারা অনেক চ্যালেঞ্জ করলো ঈসা আল্লাহ সম্পর্কে অনেক প্রশ্ন করলো যেগুলো জবাব পরে আসবে এবং মোবাহলা হয়েছে এক পর্যায়ে তারা অনেক তর্ক বিতর্ক করে ইসা আল্লাহিসাম আল্লাহর সন্তান এগুলা তারা প্রমাণ করার চেষ্টা করলো ত্রিতত্বের কথা প্রমাণ করার চেষ্টা করলো নবী করিম ইসাল্লাম সঙ্গে অনেক তর্ক বিতর্ক করলো পরে রসুর সাল্লা আল্লাহ বলে দিলেন এক কাজ করেন এসেছে। তারা যদি শেষ পর্যন্ত আপনি তো আপনার যুক্তি আসেন আপনি তো কম্প্রোমাইজ করার গিভ আপ করার প্রশ্নই আসে না তারা তাদেরটা নিয়ে খুব শক্তিশালী অবস্থানে থাকতে চায় তাহলে ফয়সাল্লাহ হল সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করুক তাদের সবাইকে স্ত্রীপুত্ররা নিয়ে এসেছে এগুলো তাদের জানোয়ার সহ আপনি আপনার পরিবার সহ মুসলমাদের অনেককে নিয়ে মাঠের মধ্যে এসে দাঁড়ান তাদেরকে বলেন আর আপনি রেডি থাকবেন যে দুই গ্রুপে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ এই দুই গ্রুপ দুই রকমের ক্লেম করছি আমরা আমাদেরকে হক মনে করছি তারা তাদেরকে হক মনে করছে আল্লাহ যেই গ্রুপ সত্যিকার হক হয় সেই গ্রুপকে আপনি আজকে সাহায্য করেন আর যেই গ্রুপ হক নয় তাকে পরাজিত করেন হল মোবাহাজিল করে ধ্বংস করে দেন আসো এই দোয়াকর আপনি চ্যালেঞ্জ করেন দেখি তিনি এই চ্যালেঞ্জ করে দিলেন চলো আল্লাহ তালা আমাকে বলে দিচ্ছেন চলো আমরা এখন দ্বিমত পোষণ করেছি আসো মোবাহলা করি আমরা দাঁড়িয়ে আল্লাহর কাছে উভয় দল প্রার্থনা করি এই কথা শুনে তারা আসতে করে লেজ গুটিয়ে চলে গেল থাকার এটা এখন দেখা যাবে পরে তো এই হলো মোবাহালায় কথা এসেছে ঈশা আলহিস কিভাবে জন্ম হয়েছে মারিয়াম সালাম থেকে শুরু করে সবগুলো কাহিনী আসবে ইনশাআল্লাহ আহ এরপরে আসে এই সুরা আলে ইমরান এবং সুর আল বাকার দুইটোই ভ্যারি স্পেশাল সুরা এবং সুরা বাক অনেক ফজিলত আমরা শুনেছি তেলাওয়াত করো কারণ কেয়ামতের দিন এই দুটো সুরা যে এই দুটো সুরাকে বেশি করে পাঠ করেছে তার মাথার উপরে দিয়ে এভাবে আসবে মেঘের মতো করে ছায়ার মতো করে অথবা বিশাল দুইটা পাখির দল তার দুই দিকে থাকবে ছায়ার মতো করে তাকে নিয়ে ফলো করবে গাইড করবে তার সঙ্গে যাবে এবং আল্লাহ তালা কাছে তাকে নিয়ে যাবে নিয়ে গিয়ে এই দুইটা সুরা এই লোকের পক্ষে আল্লাহর কাছে অনেক সুপারিশ করবে সুর আল বাকারা এবং সুরা আল ইমরান এবং জাহারা ওয়াইনে বলেন এই দুইটা সুরা দুইটা জাহারা যাহারা অর্থ কি সেটা হচ্ছে এমন আলোকিত উজ্জ্বল যে জিনিস খুবই মানে আলোতে নূরে পরিপূর্ণ এই দুটো সূরা অত্যন্ত নুরানি সুরা কোরআনে সব সুরাই আল্লাহ তালার কাছ থেকে এসেছে কিন্তু এই দুটা সুরার সাইজ যেমন বড় তেমনই অনেক গুরুত্বপূর্ণ কথাই এখানে থাকার কারণে এই দুইটা সুরাকে আল্লাহ তালা স্পেশাল মর্যাদা দিয়ে আমাদের যেন সুপারিশের ব্যবস্থা করে দেবেন কেমতের দিন খুব বেশি ভালো করে এতেমামের সাথে পড়তো তেলাবাত করতো তাদেরকে তারা কোরআনকে সাথে নিয়ে আসবে কোরআনের কপি না মোসাহ না কোরআন যে আসল কোরআন ওইটা তো এই দুনিয়ার মধ্যে ছাপা না। আসল কোরআন কোনটা মাহফুজ বাল এ বালহুয়া কোরআন সেটা তো একটা মাত্র কপি আর দুনিয়ার মধ্যে এগুলার কপি বানানো হয়েছে অরিজিনাল কোরআন কে আল্লাহ তালা যিনি কারি যিনি পাঠক যিনি তেলাবত করেন নিয়মিত এবং এতেমাম করেন শ্রদ্ধা করেন হুকুম মানার চেষ্টা করেন এইরকম কোরআন তার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আসবে সাথে করে নিয়ে আসবে আর এই কোরআনের একদম সামনে থাকবেন দুইজন লিডার সেই দুই লিডার হচ্ছেন সুর আল বাকারা সুরা আল ইমরান এই দুটো তাকদু মহুম এই দুটো আগে আগে থাকবে লিড করবে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন তাকে গাইড করে নিয়ে যাবে তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক কত বড় নিয়ামত যাদেরকে আল্লাহ তালা কোরআনের সঙ্গে সম্পর্ক বেশি করে করার তৌফিক দিয়েছেন কোরআনের সঙ্গে মোহাম্বত যাদের আছে কোরআন তেলাওয়াত ছাড়া একটা দিন পার হয়ে গেলে যার কষ্ট হয়ে যায় যে সময় পেলে কোরআন নিয়ে বসে সেই লোকটা আর এই যে লোকটা কোরআনের কোনো গুরুত্ব নাই খেয়াল নাই অবহেলা করে তেলাবাদ ভুলে গেছে হেফজে করে ছেড়ে দিয়েছে অথবা তেলাবাত করেই না রমজান আসলে একটু করে তারপরে আর খবর নেই এই দুইজনের অবস্থা কি একরকম হবে কখনো না কাল্লা হুমা মা বা অনেক পার্থক্য হবে এই জন্য আমরা যেন আহলুল কোরআন হয়ে যাই আল্লাহর কাছে আমরা এই তৌফিক কামনা করি আল এই দুনিয়ায় আল্লাহ তাল্লাহার আহল আহুল শব্দ আহল শব্দ আরবিতে যদিও পরিবার সেন্সে আসে কিন্তু আহল শব্দ পরিবার ছাড়াও আসে যে কোনো কিছু যার একান্ত যেমন আহলু কিতাব কিতাবওয়ালা তাই না কিতাবওয়ালা ঠিক তেমনি আহলুর দোকান দোকানওয়ালা আহলুল বাইক বাড়িওয়ালা তো আহলুল্লাহ মানে আল্লাহওয়ালা হাদিসে এসেছে জমিনের মধ্যে আল্লাহর কিছু আহল আছে তো জিজ্ঞাসা করা হলো আল্লাহর আবার আহল থাকি তখন বলা হল আহলারা আল্লাহ এরা আল্লাহর আহাল তা আমরা কোরআন এর আহাল হয়ে যায় সবাই এবং সেই জন্য এখন শুধু সুরা আল বাকা আল ইমরানের তেলাবাদ শুধু নয় পুরো কোরআন তেলাবাদ করতে গেলে তো এ দুটো চলে আসবে তেলাওয়াতের পরিমাণ যত বাড়বে এই দুটো তত আসবে যদি সুর আলবাহা বিশেষ কারণে যেটা আমরা গত সপ্তাহে বা এর আগে বলা হয়েছে জিন শয়তান ভূত এগুলো তাড়ানোর জন্য এগুলার থেকে বাঁচার জন্য সুর আলবাকারা স্পেশালি তেলাওয়াত করা যেতে পারে কিন্তু বেশি বেশি আহলুর কোরআন হয়ে গেলে অটোমেটিক্যালি খতমের ভিতারি যত বেশি খতম হবে আলবাহা আলেম রান তত বেশি পড়া হয়ে যাবে এই প্রাথমিক কিছু কথার পরে আমরা এই সুরাল আলি ইমরানের কিছু প্রাসঙ্গিক কথার পরে এখন আমরা মূল তাপসিরে চলে যাই তাপসির শুরু হচ্ছে এই সুরা শুরু হচ্ছে আলিফিলাম মিম দিয়ে এবং আলিফুলাম মিম দিয়ে সুরাল বাঁকাও শুরু হয়েছে এবং আরো কিছু সুরাও আছে আবার আরো অন্য অন্য কোনো কোনো হরফ দিয়ে শুরু হয় হামিম মিম আলিফিলাম মিম সদ আলিফ মিম রাফা ইয়া আইন সদ তহা নুন এরকম অনেকগুলো সুরা যে হরফ দিয়ে শুরু হয় এই সূরাগুলা আলাদা আলাদা হরফ দিয়ে শুরু হয় এগুলো কোনো শব্দ গঠন হয় না এই জন্য আরবিতে বলা হয় নোকাত্ত আত কাটা কাটা অক্ষর শব্দ নয় আলিফলাম মিম দিয়ে যদি শব্দ বানাতে হলে বলা লাগতো আলাম এরকম কিছু একটা কিন্তু কোনো নক কোন জের জাবর পেশ কোন হারাকা নাই হরকত নাই আলাদা আলাদা অক্ষর উচ্চারণ করতে হবে এই হরুফ মু আদুলোর অর্থ কি এগুলো নিয়ে আমরা অনেকবার আলোচনা শুনেছি এগুলার ব্যাপারে বিভিন্ন তাফসিরে এটা সেটা অর্থ লেখলেও সেগুলোর পক্ষে কোনো সমর্থন পাওয়া যায় না হাজির শরীফে বরঞ্চ আসল তির্ভরযোগ্য অর্থ হচ্ছে যে আল্লাহ তালাই এগুলোর অর্থ ভালো করে জানেন এগুলার এই শব্দগুলোর কি অর্থ এটা আল্লাহ তালা আমাদেরকে জানাননি তো না জানালে আল্লাহ তালা দিয়েছেন কেন যে আল্লাহ তালা এগুলোর স্পেশাল কতগুলো বিষয় এটা এ জাহাজের কারণে আরবের লোকেরা সাধারণ কথাবার্তা বললে কোনো বই লেখলে কোনো কবিতা লেখলে গল্প লেখলে তারা এরকম কাটা অক্ষর দিয়ে শুরু করে না তাহলে মানুষের তৈরি কোনো লেখা বই পুস্তক কিতাবের চেয়ে আল্লাহ এবং আলিফলাম কোন অর্থ বোঝা গেল না আবার আল্লাহ কোন মিলে টিলেনা বেখাপ্প জিনিস কি হয় আসলো এটা যারা আনকে মানতে অস্বীকার করেছে তারা এটা নিয়ে আপত্তি করে নাই যে এটা কেমন একটা ফিট হয়ে গেছে যদি বুঝে আসে না আরবরা এটা ব্যবহার করেও না মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সারাদিন কত কথাবার্তা বলেন কখনোই তিনি আলিফুল দিয়ে শুরু করেন না এরকম এটা স্পেশাল জিনিস তাহলে কোন সন্দেহ নাই এটা আরেক জায়গা থেকে এসেছে আল্লাহ তালার কাছ থেকে এসেছে এটা একটা অন্যতম সাইন বুঝার জন্য আর মৌমিন যারা তারা মেনে নেওয়ার জন্য যে আল্লাহ তালা এটার কোন অর্থ আমাদেরকে দেন নাই। আল্লাহর কালাম বোঝার জন্য একটা সিম্বলিক জিনিস রেখেছেন আমরা সেটা মেনে এটার একটা পরীক্ষা হয়ে যাচ্ছে আরো কিছু কথা আসতে পারে একটু পরে সেটা আসবে এরপরে শুরু হল আল্লাহ এখানে আল্লাহ তারা নিজের পরিচয় তুলে ধরেছেন আমরা সুরা আয়াত আয়াতুল কুর্সি আয়াতে সেখানে বলেছিলাম যে আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন এখানে আল্লাহ করেছে এটা সঙ্গে যে আল্লাহ কোন সম্পর্ক নেই তিনজন যে মাহবুদের আসনে বসতে পারে না মাবুদের আসনে কয়জন আসেন একজন সেটা প্রমাণ করার জন্য আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য আল্লাহ তালা নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন লাহ ইহু তিনি সারা যিনি যে আর কোনুদ নাই আল হাই আল এই সেগুলো যার আছে তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন ইলাহ তিনি হচ্ছেন মাবুদ আল্লাহ আল্লাহ রব আলিনের অনেকগুলো সেফাত আছে আর একটা জাতি নাম আছে যেটা আল্লাহ তাল মূল নাম সেটা হচ্ছে আল্লাহ আর বাকি আলহাই আল শুরু করে তাহলে মাবুদ কয়জন একজন খ্রিস্টানদের জবাব দেওয়া হচ্ছে আমাদের কাছে আল্লাহ সঠিক পরিচয় তুলে ধরা হচ্ছে এবং এই আয়াতের মধ্যে কোন কোন আহ মনে করেন যে এই আয়াতটাই ইসমুল্লাহ আজম আল্লাহ তাল ইসমুল আজম সবচেয়ে বড় নাম যে এই অংশের মধ্যে আয়াতুল কুরসির আল্লাহ ইল্লাহু আল হাইল কাইম এই সুরা শুরুতেও আছে আল্লাহলা ইল্লাহু আল হাইল কাইম এই অংশটুকুন পুরোটো এই বাক্যটা এই আয়াতটা হচ্ছে ইসমুল্লাহ আজম ইমাম কা রহমতুল্লাহ আলাই তিনি হাদিস রেফার জি এ কথা বলেছেন এরপরে আসে যে আল্লাহ যে হাই এবং কাই এই হাই এর অর্থ কি আর কাইম এর অর্থ কি হাই যিনি চিরঞ্জীব যার কোন মৃত্যুর প্রশ্নই আসে না সব কিছুকে যিনি জীবন দান করেন নিজের কখনো মৃত্য হওয়ার প্রশ্নই আসে না এবং যিনি সবাইকে জীবন দান করেন তিনি হচ্ছেন হাই আর কাইম হচ্ছেন যিনি কারো উপর নির্ভরশীল নয় কিন্তু সবাই তার উপর নির্ভরশীল যিনি সব কিছুকে আপন জায়গায় ঠিক রাখেন এবং পরিচালনা করেন কন্ট্রোল করেন যার উপর সবকিছু যার মোহতাজ হয়ে থাকে তিনি হচ্ছেন কাইয়ুম এই দুটো অনেক বড় সিফাত আল্লাহ তালার তো এই সাহা আলিয়া কি হাই নাকি হ্যাঁ ওনার মৃত্যু হবে কাইয়ুম তিনি কয়েকজনকে ঠিক রাখতে পারেন আল্লাহ তালা ঐশা আলাহ সাল্লামকে জন্ম দিয়েছেন আল্লাহ তালা ঈশা আলাহ সাল্লামকে উঠে নিয়েছেন আল্লাহ তালা আবার পাঠাবেন আল্লাহ তালা আবার ওনাকে দান করবেন তাহলে ওনাকে আরেকজন ডিল করছেন উনি কাউকে ডিল করছেন না এই জন্য কাইউম হওয়ার যোগ্যতা ঈশা আল্লাহ সাল্লামের নেই আর হাই হওয়ার যোগ্যতা ঈসা আলাহিসের নেই শুধু ঈসা আলাহিসাম নয়াল্লাম মোহাম্মদ আলহিস কারো এই যোগ্যতা নেই যোগ্যতা একমাত্র আল্লাহ রবীন্দ্র তাওহিদ একমাত্র দিন ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ তাহিদ ছা আল্লাহকে চেনা যায় যদি সামঞ্জস্যের চলে আসে তাহলে আল্লাহ তাল্লা আসল পরিচয় শেষ এই জন্য আরো বুঝানোর জন্য একত্রবাদের শিকার একসঙ্গে আসবে এই তাহিদ কে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তালার পরিচয় এই আয়াতে তুলে ধরে ইসমুল্লাহ আজম বলে এরপরে বলা হচ্ছে নজাল হাক আপনার প্রতি সে আল্লাহ নাজিল করেছেন কিতাব আল্লাহ করেছেন সেটাও হক কাজেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে না হক কোন কথা বলেননি মিথ্যা দাবি করেননি নিজে রচনা করে বলেননি আল্লাহ তালা নাজিল করেছেন যে বিষয় তহম তারা সবসময় ওনাকে দিয়ে এসেছে বিরোধীবাদীরা যে তিনি নিজে নব দাবি করে ঘরে তৈরি করে বলেন যে আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে এই কথাকে আল্লাহ তারা প্রতিবাদ করছেন সুস্পষ্ট ভাষায় আবার কনফার্ম করছেন যে আল্লাহ তার প্রতি রাজিল করেছেন আপনার প্রতি নাজিল করেছেন এই কিতাব যেটা হক এবং হকের ভিত্তিতেই নাজিল হয়েছে এই এমন হক লাফিহ ওয়ালা রাইবা এবং এই কথাটা অতি সত্য এতে কোনো সন্দেহ নেই এবং এই কথাটা এসেছে আরেকছে হক সেটার মধ্যে কোরআন এক জায়গায় আরেক জায়গার পরিপূরক এবং ব্যাখ্যা করে মিলে যায় এমন হক যে হকের মধ্যে কোনো সন্দেহ নেই আর সেখানে কিতাবের কথা আছে এখানেও কিতাবের কথা আছে এই জন্য হরুফ মু বলেছি আপনারা শুনেছেন যখনই কাটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে সেই সুরার শুরুতে অবশ্যই পরিচয় তুলে ধরা হয়েছে আলিফলিমিক মিম এখানে আল্লাহম নাজিকল কিতাব হাকিম আমিম তানজিলুম হ্যাঁ এভাবে করে এসেছে এরকম করে যতই আল্লাহ তালা কিতাবের পরিচয় তুলে ধরা হয়েছে এরপর আল্লাহ বলছেন। যে এই যে কিতাব হক এই কিতাবটা হক হওয়ার আরো কিছু প্রমাণ আছে মুসাদিমা বাইন এই কিতাবের আগে যে কিতাবগুলো এসেছে সেগুলাকে এই কোরআন স্বীকৃতি দিচ্ছে ও জাবুর সহাফি ইব্রাহিম সবগুলা রেফারেন্স দিচ্ছে কোরআন আর ওইগুলার মধ্যে যে মূল মেসেজ আছে মূল বক্তব্য আছে আল্লাহ সম্পর্কে আখরাত সম্পর্কে নবী রাসুদ্দ সম্পর্কে এই কোরআনের মধ্যে কোনোটা একটা কন্ট্রাডিক্টারি নয় সাংঘর্ষিক নয় মিলে যায় তো এই কোরআন যদি ওই তাওরাত ইঞ্জিলের সঙ্গে মিলে যায় আসল শ্রহী তাওরাত ইঞ্জিলের সঙ্গে মিলে যায় তাহলে মানুষের বিশ্বাস করতে অসুবিধা কি যে বিশ্বাস করে সে তো কোরআনকে বিশ্বাস করার কথা যে ইঞ্জিল বিশ্বাস করে সে কোরআনকে বিশ্বাস করার কথা এইভাবে মোসাদ্দ এমন যদি হয়ে যেত যে ইঞ্জিল রকমের জিনিস বলে আর কোরআন আরেকটা বলে তাহলে তখনকার জমানায় মানুষদের জন্য চিন্তা করতে অসুবিধা হয়ে যেত একই আল্লাহর কাছ থেকে যদি কিতাব আসে ঈশার কাছে রকম বক্তব্য মূসার কাছে আরেক রকম মোহাম্মাদের কাছে আরেক রকম হয়ে যেত এমন কিছু কিছু একই জায়গার থেকে এসেছে কি পরে আয়াতগুলো সম্পর্কে আল্লাহ তালা বলছেন আর একটু বলছেন মুসাদ্দেকালিনে আদাই এই কোরআনের আগে এই ওই জমানায় তোমাদের কাছে যে কিতাবগুলো আছে সবগুলো স্বীকৃতি দেয় আর কিতাবগুলো কি ছিল যে তাওরাত এবং ইঞ্জিল কেউ আল্লাহ তালা নাজিল করেছেন মিন কাবুলু এর আগে লিন নাস মানুষের হেদায়তের জন্য এর আগে যে দুটো কিতাব তোমরা তখনকার জামানায় প্রচলিত ছিল তাওরা তুল সে দুটো ও আনজালাল ফুরকন আর আল্লাহ তালা এই ফোরকানকে নাজিল করেছেন আল্লাহ এই ফোরকান হচ্ছে এখানে কোরআন কোরআনে কে এখানে ফোরকান বলা হয়েছে কোরআনের অন্যতম নাম ফোরকান ফোরকান শব্দ ফরক থেকে ফরক আমরা আ বাংলাতে বুঝি কোনো ফরক নাই কোনোটা সমান বলি না আমরা আর অনেক ফরক আছে দুইটার ভিতরে ফরক মানে পার্থক্য আর ফোরকান হচ্ছে পার্থক্য সৃষ্টিকারী পার্থক্য ধরিয়ে দেয় পার্থক্য প্রমাণ করে তাহলে কোরআন পার্থক্য প্রমাণ করে দেয় পার্থক্য বুঝিয়ে দেয় কিসের ভিতরে বাইনাল হাক্কে অল বাতেল ওকে বাইনাল হুদা ওর দলাল বাইনাল গাইয়েসাদ সত্য মিথ্যা হেদায়ত গুমরাহি কোন পথে চললে মানুষ বিভ্রান্ত হবে কোন পথে চললে মানুষ সুপথ পাবে এগুলো সব পরিষ্কার করে বলে যায় যে কিতাব সেটা হচ্ছে আর এটা হচ্ছে কোরআনের অন্যতম নাম অন্যতম একটা সেফাত এবং পরিচয় এই কোরআন আল্লাহ তালার কাছ থেকে এসেছে আর এই কিতাবগুলো অন্য কাছ থেকে এসেছে আল্লাহর কাছ থেকে এসেছে এতে কোনো সন্দেহ নাই যে দুটো এক জায়গা থেকেই এসেছে এইসা আল্লাহ ইসলামের উম্মদের দাবিদার ছিলেন হাবাসার যিনি বাদশাহ ছিলেন নাজাসি নাজ্জাসী কাছে যখন সাহাবিরা এই কোরআনে বর্ণনা তুলে ধরলেন তখন তিনি বুঝে ফেললেন এই দুইটা তো মিন মিনমিস ওয়াহেদা একই সূত্র থেকে একই উৎস থেকে এসেছে একই রকম তো মনে হচ্ছে তার এ তিন পয়দা হয়ে গেল এক পর্যায় তিনি ইমান কবুল করে ফেললেন আপনারা জানেন এবং তার ইন্তকাল হয়ে যায় তারপরে খবর আসার পরে নবী করিম সাল্লাহ সালামানার গায়েবানা জানাজা নামাজ পড়ে ফেললেন তো এটা পরিষ্কার যে এ দুটো এক জায়গা থেকে এসেছে এখন এত কিছু পরিষ্কার ভাবে জানার পরে নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতগুলোকে মানতে অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি তাহলে এগুলো জানার পরে যে ব্যক্তি কোরআনকে মানে না অস্বীকার করে সেই ব্যক্তির জন্য কি পুরস্কার থাকবে না শাস্তি থাকবে কঠিন হবে মানুষের অনেক শক্তি থাকলেও আল্লাহ তাকে শাস্তি দিতে পারবেন আল্লাহ আজিজ আল্লাহ তালা আজিজ অর্থ হচ্ছে মানি জানাব আভি মুসুলতন যার অনেক শক্তি আছে তিনি হচ্ছেন আজিজ এবং যাকে মোকাবিলা করতে না তিনি হচ্ছেন সমস্ত জালিমদের জন্য মেসেজ আছে এখানে তোমাদের কত শক্তি হয়েছে আল্লাহর শক্তির কাছে তোমরা কুলাতে পারবে আজিজ জুনটি আর তিনি জালিমদের এবং অন্যায়কারীদেরকে তিনি শাস্তি দেন তিনি এমনি ছেড়ে দেন না যন্ত কাম মানে যিনি প্রতিশোধ নেন তাহলে আল্লাহ তারা প্রতিশোধ নেন না নেন না নেন তিনি বলে দিয়েছেন কেউ যদি খালি বলে আল্লাহ গফর সব মাফ করে দিবেন। আর অন্যায় অপকর্ম করে যেতেই থাকবে তার জন্য খবর আছে জুনটি কাম আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আমি শাস্তি দেই প্রতিশোধ নেই বদলা নেই এটা মনে এবং আমি যখন বদলা নেম আমি আজিজ আমার মোকাবেলা করার মত আল্লাহ বলছেন আল্লাহ তালা নিজের পরিচয় আর কোরআনের পরিচয় সঙ্গে চলছে এখন আবার আল্লাহ তালা পরিচয় দিচ্ছেন ইন আল্লাহ হিসাই উন কাছে আল্লাহর সামনে কোনো কিছুই গোপন থাকে না সাইগুন কোনো কিছু ফিল আর জমিনের মধ্যে ওয়ালা ফিস ইসামায় অথবা আসমানের মধ্যে কোনো কিছুই আল্লাহর কাছে গোপন থাকে না গোপন ষড়যন্ত্র প্রাসাদ ষড়যন্ত্র প্লট কনসপিরাসি লুকাইত হোক গোপনে হোক সব কিছু আল্লাহ তালার কাছে পরিষ্কার জীব আলোকের মতো কোনো কিছুকে লুকাতে পারবে না আকার জমিনে কেউ ঢুকাতে পারবেন এরপরে আল্লাহ নিজের পরিচয় তিনি হচ্ছেন সেই সত্তা সেই দাতে পাক যিনি তোমাদেরকে আকৃতি দান করেন ফিল আর হাম মায়ের পেটে যেভাবে চান তিনি তার সে গড়ে তোলেন যেভাবে চান শব্দের অর্থ কি কার ছবিটা কিরকম হবে কার চেহারাটা কিরকম হবে কার নাকটা কেমন হবে ঠোঁট কেমন হবে চোখ কেমন হবে দুনিয়ার মধ্যে দুইটা মানুষকে এনে কাছাকাছি দেখা যায় এক সঙ্গে রাখেন প্রথম একাধিক কনফিউশন হয়ে গেছে অমুক না তমুক এটা বোঝা যাচ্ছে না কেন এরকম হয় মাঝে মধ্যে তারপরে এরকম দুইজনকে যদি আপনি একসঙ্গে বসান একদম হুবহু মিলে যাবে একটু হবে না অবশ্যই হবে এমন দুইজন আপনি ধরে নিয়ে আসেন যে কোনো নাই হবে না চ্যালেঞ্জ বেফাদুলিল্লা হু আল মুসাউের সুরার হাসারে আল্লাহ তারা নিজের পরিচয় দিয়েছেন আল মুসাউব্বের যিনি আকৃতি গঠন প্রকৃতি স্রষ্টা তিনি ছাড়া এগুলো কেউ করেন না এরপরে কে সুস্থ হবে কে অসুস্থ হবে কেবল হবে কে সুস্থ হয়ে আসবে এগুলো সব যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ এখানে ইমাম এবিন কফির রহমতুল্লাহ আলাই বলেন ওহাদুফি আরিদা মারিয়াম আবদুল গঠনটা তার পিতা ছাড়া কেমনে হয়েছে সেটা ওই আল্লাহ করেছেন যে পিতা থাকলেও পিতা মাতার কারণে যেভাবে প্যাটে সন্তান আসে সেটাও আল্লাহ তালাই করে নাকি পিতা মাতা বসে এগুলো ঠিক করে তো পিতা মাতা থাকলেও তারা এগুলো ঠিকঠাক করে না সব করেন কে আল্লাহ তালা তাদেরকে সামান্য একটা কাজের জন্য ব্যবহার করে তাদের ডিউটি শেষ বাকি কাজ আল্লাহ করছেন তো ওই ডিউটিটার মধ্যেই শুধু হবে না এখানে আল্লাহ তালার মেকানিজম কাজ করছে তো সে আল্লাহ তালার এমন কুদর ক্ষমতা আছে ওই পিতার মানে পিতার বর্তমান না থাকা সত্ত্বেও আল্লাহ তালা গাইব কুদরতিতে কুদরতের মাধ্যমে আল্লাহ নিয়ে আসতে পারেন এটা দেখানোর জন্য ঈশা বিনা পিতায় আল্লাহ তালা সৃষ্টি করেছেন যাতে মানুষ বুঝে তো পিতা মাতার কাজ আল্লাহ দরকার কি এটা যেন মানুষ না বুঝে মানুষকে একটা আল্লাহ তালার মিরাকল প্রমাণ এভিডেন্স দেখালেন যে আল্লাহ তালা পিতা মাতার মাধ্যমে যেভাবে নিয়ে আসেন পিতা মাতা পিতা ছাড়া আল্লাহ পারেন পিতা ছাড়া পারেন ঈশা আল্লাহামকে পিতা মাতা ছাড়াও আল্লাহ পারেন কি সৃষ্টি করতে না পারেন না তারা ইসা ইন্দা আদম তোমরা আশ্চর্য হয়ে গেছো যে ঈশা আলাহিস পিতা ছাড়া সৃষ্টি হয়েছে তার মানে তিনি নিজে আল্লাহ দিয়ে কিছু হবেন নাউজুবিল্লাহ এই পর্যায়ে নিয়ে গেলা। তা না এটা কি করে সম্ভব নিশ্চয়ই তিনি সাধারণ মানুষ না তিনি অন্য কিছু তোমরা খুঁজে পাও পিতা সালা সৃষ্টি হওয়ার কারণে আরে আর এর চেয়ে বড় এক্সাম্পল তো আল্লাহর কাছে আছে আদম আলাহ ইসলাম তার তো পিতাও নাই মাতাও তাও নাই ইসা আল্লাহর সাথে কমপক্ষে একজন আছে মা আছে হাওয়া আলাহ ইসলামের মা বাবা ছিল নাকি তাও নাই তো এটা খ্রিস্টানরা ইহুদের কেউ তো অবিশ্বাস করে না যে আদম কিভাবে এসেছেন আর হাওয়া কিভাবে এসেছেন ওইটা যদি বিশ্বাস করা সম্ভব তাহলে ইসা আল্লাহ এভাবে আসা অসম্ভব হবে কেন অবিশ্বাস কেন হবে তোমাদের তাহলে আল্লাহ তালা এই শেবগুলো দেন মায়ের গর্বে তিনি যেভাবে চান চানু আল আজিজুল হাকিম আবার আল্লাহ পরিচয় দিয়ে দিচ্ছেন শোনো এত কিছু শোনার পরে তোমার বুঝো না তিনি ছাড়া কোনো ইলাস নেই একজন মাত্র তার কোন সন্তান নেই তার কিছু নেই তিনি একমাত্র ইলাহ এবং তিনি হচ্ছেন আজিজ তিনি হচ্ছেন হাকিম আজিজের কথা একটু আগে গেল তিনি যা কিছু করতে চান তার সে সামর্থ্য আছে পাওয়ার আছে অ্যাবিলিটি আছে এবং তাকে বাধা দেওয়ার কেউ নেই আর হাকিম তিনি অনেক হাকিম অনেক বুদ্ধি জ্ঞানের অধিকারী কিভাবে কোন শেপটা দিতে হবে দেওয়ার ক্ষমতা তার আছে কাকে কোন শেপ দিবেন তাকে এরকম দিলেন কেন তাকে এরকম দিলেন কেন এটার কিসের ভিত্তিতে দিলেন এইগুলার হেকমত এগুলার বুদ্ধি এগুলোর জ্ঞান অনেক সময় আমাদের নেই একমাত্র আল্লাহ তালার আছে কেন কাউকে আল্লাহ তালা মাঝে মধ্যে ডিজাবল বাচ্চা দিয়ে পরীক্ষা করেন আল্লাহ হাকিম এই ব্যাপারে আমরা কিছুই জানি না কে জানেন আল্লাহ তালা এর মধ্যে আল্লাহ খায়ের রেখেছেন যে ব্যক্তি এই ডিজাবল বাচ্চাকে পালবে সবর করবে কষ্ট পালন করবে তার প্রতিটি দিন প্রতিটি রাত আল্লাহ তালার ইবাদত হয়ে যাচ্ছে ডিজাবল বাচ্চার কারণে সে জাননাতে চলে পারে আল্লাহর মাহলুককে সে গ্রহণ করেছে কবুল করেছে আল্লাহর প্রতি আপত্তি করেনি যে আল্লাহ আমাকে আমার বাচ্চা দিলেন কেন কেন আমাকে পরীক্ষা ফেললেন আল্লাহ তালার সঙ্গে আপত্তি করেনি বরঞ্চ আল্লাহ তালাই মাহলুককে যতটুকুন তার কষ্ট করে করে লালন পালন করেছে তার প্রতিটি দিনের খেদমতকে আল্লাহ তালা অ্যাপ্রিসিয়েট করবেন এর মধ্যে হেকমত আছে এর মধ্যে কল্যাণ আছে আল্লাহ তালা পরিচয় কিছু দিলেন এবার আবার কিতাবের পরিচয় দিকে আবার আসছেন আপনার প্রতি নাজিল করেছেন এমন কিতাব যেখানে অনেক আয়াত আছে কিছু আয়াত হচ্ছে মহকামাত যেগুলো মূল আসল কিতাব আর কিছু আয়াত আছে মুতাসা কোরআনের আয়াত দুই রকম মহকামাত এবং মুতা মহকামাচ হচ্ছে যেগুলোর অর্থগুলো একদম ইজি সহজেই বোঝা যায় এমন কোনো জটিল না আর মুতা বেহাত হচ্ছে যেগুলো মধ্যে কিছু জটিলতা আছে ডাইরেক্টলি বোঝা যায় না অনেক ঘুরে যেগুলোকে বুঝতে হয় বা কোনোটা আল্লাহর কাছে ছেড়ে দিতে হয় এখন মোমেন যারা আছেন ইমানদার তারা কি করে আলফিত যারা যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে অন্তরটা পরিষ্কার না তারা কি করে এখানে কনফিউজিং কোনো অর্থ পাওয়া যায় কিনা এরকম বলেছে কেন এটা তো কন্ট্রাডিক্ট করে আরেক আয়াতকে এরকম খুঁজে খুঁজে এগুলো বের করে এবং আসলে কোনো কনফিউশন কন্ট্রাডিকশন নাই কিন্তু কেউ যদি কনফিউশন বানাইতে চায় তার সুযোগ আছে তারা এই রং ওয়েতে এটাকে এরকম করে গ্রহণ করে এরকম করে প্রেজেন্ট করে তাদের উদ্দেশ্য কি এফতেগা আলফিতনা অবতেগা আ তালি তারা ফেতনা সৃষ্টি করতে চায় যে খারাপ মেসেজ দিতে চায় রং মেসেজ দিতে চায় অথবা এর কোন আসল ব্যাখ্যা কি এর অর্থ কি এটা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না আর ওর্রা ফিল আলম যারা এলমের বিষয়ে অভিজ্ঞ অনেক বড় উঁচু মানের আলেম তারাও এটা জানেন এটা একটা তাফসির আর একটা তাফসির হচ্ছে যে কিছু জিনিস আছে যে বড় আলেমরাও জানেন না যেমন মিম এটা বড় আলেমরা ওই তাফসির বলতে পারবেন না এটা আল্লাহ রেখে দিয়েছেন কিন্তু আবার কিছু আছে যে কনফিউশন সৃষ্টি করতে পারে কিন্তু সেগুলো আলেমদের কাছে কোনো কনফিউশন নেই তারা উঁচু মানের আলেম তাদের কাছে ভ্যারি ক্লিয়ার এই আলেমরা যে যেকোনো আয়াত আল্লাহ কোরআনে যত আয়াত এসেছে সবগুলোর ব্যাপারে তারা কি বলে আলেমরা বলে যে আল্লাহ আমরা ইমান এনে ফেলেছি মহকামাত না মুতা সব আপনার কাছ থেকে এসেছে আমাদের কোনো সন্দেহ নেই লি কলুমিন আইনজে সব কিছু আমাদের রবের কাছ থেকে এসেছে সব কিছু আমরা মেনে নেই না ও অত আর এই কোরআন থেকে শিক্ষা নেয় এক জ্ঞানী তারা সত্যিকার সুবোধ সম্পন্ন লোকগুলো আর বাকি যারা দিলের ভিতরে বক্রতা আছে অসত উদ্দেশ্য আছে তারা চিন্তা করে যে কি উল্টো পাল্টা কোরআনে আছে এগুলো একটা লিস্ট বাই করা যায় কিনা নজ্লা এই বলেছিলাম যে ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ যারা প্রাচ্য মানে ওয়েস্টের কিছু লোক পন্ডিত মার্কা লোক আরবি শিখেছে কোরআন হাদিস কিছু লেখাপড়া করেছে উদ্দেশ্য হচ্ছে কোরআনের মধ্যে কোনো ভুল বাইর করা যায় কিনা এবং এইরকম একটা বই লিখেছে এক প্রফেসর এই দেশের অ্যাভার্ডেন ইউনিভার্সিটির প্রফেসর ছিল তার নাম ভুলে গেছে আমি তার বইয়ের টাইটেল হচ্ছে লিঙ্গুইস্টিক এরার্স ইন দ্য কোরআন কোরআনের মধ্যে ব্যাকরণগত শব্দগত ভাষাগত কি কি ভুল আছে সে একটা লিস্ট বানিয়েছে কিন্তু আসলে সেই ভুলের মধ্যে আছে যারা আরবিতে এক্সপার্ট সেই নবী করিম সাল জমানায় তারা কেউ এই একটা ভুল নিয়েও এগিয়ে আসেনি তারা এর চেয়ে অনেক বেশি আরবি জানত আরবের পন্ডিতরা কোন ভুল ধরতে পারেনি আর ইউরোপিয়ান পন্ডিত ভুল ধরতে গিয়েছে আবিষ্কার করতে পারে যে কোরআনের মধ্যে এরকম উল্টা পাল্টা অর্থ নেওয়ার চেষ্টা যখন কেউ করে খবরদার এদের থেকে সাবধানে যেমন তাদের দলিল কি যে আল্লাহ নিষিদ্ধ করেছেন কোনটা জানো আফা আফা ডবল ডবল চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না সুদের পরিমাণটা যদি রিজনেবল হয় একটু অল্প হয় এবং ব্যবসা বাণিজ্য করে অনেক লাভ করা যায় এই সুদের কোনো আপত্তি নাই এই রকম কেউ কিন্তু আল্লাহ কি বলেছেন যে তোমরা একদম সুদ কে ছেড়ে দাও আর যদি না ছড়ানা পরিষ্কার করে বলে দিয়েছেন তো কারো কারো অন্তরে রকম বক্রতা থাকে এরা কোরআনকে ইউজ করে মাঝে তাদের অপব্যাখ্যাকে ব্যবহার করার জন্যে দলিল হিসাবে নিয়ে আসতে চায় এরকম করেছে খারিজি সম্প্রদায়ের লোকেরা খারিজি সম্প্রদায় ইতিহাস ইসলামের ইতিহাসে একটা মুসলমান নামধারী লোকগুলো খারিজি হয়ে গিয়েছে ইসলাম থেকে বেরিয়ে গেছে তাদের ব্যাপারে হাজিসে এসেছে ব্যাখ্যা নবী করিম সাল্লা বলেছেন বক্রতা আছে তারা যে সমস্ত আয়াতের মধ্যে কিছু কনফিউশন থাকতে পারে এগুলোকে তারা ব্যবহার করতে চায় হুমুল খাওয়ারে হাজে পরিষ্কার যারা এগুলো তালাশ করে অন্য আয়াতে আসে ইয় মত উজু হু মত যেদিন কেয়ামতের দিন কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে নুরানি হয়ে যাবে তারা ইমানদার সত্যিকার আর কিছু লোকের চেহারা হয়ে যাবে কালো এবং তাদের চেহারা হয়ে যাবে অত্যন্ত আহ এবং অত্যন্ত ক্লান্ত এরা কারা হুমুল খাওয়ারে এরা খারেদি সম্প্রদায়ের লোক এবং এই ব্যাপারে খারেদি সম্প্রদায়ের লোকদের একটা দেখা পাওয়া গেছিল নবী করিমসাল্ আসলাম নিজের জমানায় তিনি একবার পেয়েছেন একটাকে তাদের উৎপত্তি ঘটে খারিজ হিসাবে একটা দল আলী রা কিন্তু এদের একজনের খবর পাওয়া গেছে টাইমে সেটা সেটা? কোন তিনি যখন যুদ্ধে তাইফের যুদ্ধে মুসলমানদের প্রথম দিকে খুব মার খেলেন মনে আছে তো ইতিহাস সারা সিরাত পড়েছেন পরবর্তী তখন মুসলমান মার্খে একটু পালিয়ে গেলেন মানে মক্কা বিজয়ের কিছুদিন পরে মুসলমানরা বিরাট বাহিনী নিয়ে তায়েফ দখল করতে আসলেন আর মুসলমানরা এবারে একটু বেশ কনফিডেন্ট বলা বলি শুরু করে দিলেন এবার আর চিন্তা নাই কোরাইয়ের যে সঙ্গে আমাদের ফাইট হয়েছে সবসময় আমাদের নাম্বার ছিল কম তাদের নাম্বার ছিল বেশি এবার আমরা তায়েফে আসছি আমাদের নাম্বার অনেক বেশি মক্কার ন মুসলুম থেকে শুরু করে মদিনাওয়াল আর সবাই মিলে একসঙ্গে আসেন বিশাল দল এবার কি আর আমাদের বিজয়ের কোনো প্রশ্ন আছে নাকি তাইফ আলাদকে এক ধাক্কায় শেষ এরকম কনফিডেন্স নিয়ে আসছিলেন এতে আল্লাহর তাকল কিছু কমে গেল আল্লাহ তালা খুশি হলেন না যুদ্ধ শুরু হয়ে গেল তাইফে এবং এই কম তাইফের লোকেরা দিল মার ভালো করে প্রচন্ড মার খেলেন অনেক সাবি শহীদ হয়ে গেলেন রনে ভঙ্গ দিলেন অনেকেই নবী করিম সাল্লা সাল্লাম স্বাভাবিক ডাকতেছেন কোথায় যাচ্ছ আমাকে রেখে আল্লাহ অনেক দিলেন আবার ফেরত আসলেন আলহামদুলিল্লাহ আবার জড় হয়ে আবার ফেরত এসে আবার ওনারা যখন ফাইট শুরু করলেন তাই ফেলল পরাজিত হয়ে গেল আল্লাহ তালা বিজয় দান করলেন বিজয় দান করার পরে তখনকার যুদ্ধের নিয়ম ছিল গনিমতের মাল যেটা পাওয়া যায় সেটা বিজয়ী বাহিনী নিয়ে যাবে কারণ তাদের সেখানে কোনো সেনাবাহিনীর বেতন টেতন কিছু নাই ওটাই হচ্ছে একটা অংশ বাইতুল মালে যায় আরেকটা অংশ যারা অংশ গ্রহণ করে তাদেরকে বিতরণ করে দেওয়া হয় সবাই পায় এখন এই হোনাইনি যুদ্ধের পরে নবী করিম সাল্লা সাল্লাম একটা চিন্তা করলেন যে গনিমতের মাল যা পাওয়া গেছে এত বেশি না সবাইকে দিতে গেলে বেশি হবে না আর কি আর মক্কার বিজয়ের পরে অনেকে ইসলাম কবুল করেছে এবং তারা তাদেরকে তিনি একটু নতুন মুসলমান একটু খুশি রাখার জন্য চিন্তা করলেন যে নৌ মুসলমদেরকে দিয়ে দিবেন গনিমতের মাল মদিনা মোহাজুর আসাদেরকে বলেন যে এইবার তোমাদেরকে আর দিচ্ছি না এবার ওদেরকে দিয়ে দিই ওরা খুশি হয়ে যায় তো অনেক স্বাভাবিকাই বুঝলেন তো দু চারজন একটু দুর্বল ইউমানওয়ালা বা কিছু মুনাফে যখন একটু উস্কানি দিল তখন কিছু কিছু মুসলমান আবার কনফিউজ হয়ে গেলেন বলা শুরু করে দিল দুষ্কৃতিকারী কয়েকজন মুনাফেট দেখো মোহাম্মদ নিজের মক্কার লোকজনকে পেয়ে এমন খুশি সব তাদেরকে দিয়ে দিল আমাদের মদিন আমি শুনলাম কিছু খবর মক্কার নতুন মুসলমানদেরকে কিছু দিয়ে দিলাম তারা গনিমতার মাল নিয়ে মক্কায় যাবে তোমরা আল্লাহ রসুলকে নিয়ে মদিনায় যাবা তোমরা খুশি না সব সাহান সব স্বাভাবিক আনন্দে হয়ে গেলেন এরপরেও একটা দুষ্ট ছিল সেই দুষ্ট বলল স্বয়ং রসুল্লাহ সাল্লা সামনে ইনসাব কায়ে করন আপনি ইনসাফ কাম করলেন না সেকল মুসলিম সে তথাকথ মুসলিম নবী করিম সাল্লাম শক্ত হয়ে গেলেন উন্নতের মধ্যে এরকম কেউ হতে পারে তারপরে বললেন আয়া মুনি আল্লাহুল মুনি যে আল্লাহ তালা যিনি সমস্ত জমিনের উপরে আল্লাহ তালা ওহি পৌঁছে দেওয়ার জন্য আমাকে আমানতদারি দায়িত্ব দিয়েছেন পালন করার জন্য আল্লাহ তালা যদি আমাকে এত বড় দায়িত্ব দেন সামান্য গণীমত দায়িত্বের ব্যাপারে তোমরা আমার আমানতদারি বুঝতে পারলেন না তারপরে এই লোকটা এই কথা বলে ওনার সামনে থেকে চলে গেল থাল্লা মা কাফার রাজুলু লোকটা যখন একটু ওদিকে চলে গেল অমর রাজার দাল আহম বললেন ইয়ারাসুল আল্লাহ এই তো দেখা যাচ্ছে আসলে মুসলমান না মুনাফেক আপনি পারমিশন দিলে আমি তার কল্লা এখনই উড়িয়ে দেব এবং নবীর সঙ্গে এরকম আচরণ করলে তখন এটা মোরতাদ হয়ে যায় মোরতাদের শাস্তি খালাস অমর আজ অন্যায় কিছু আবদার করেননি কিন্তু আল্লাহ তালার একটা মানসা আছে এখানে নবী করিম সাল্লাম তো আল্লাহর ইশারা ছাড়া কিছু করেন না তিনি বলে দিলেন দ আহ ফাইনুয়াহ দা ইহা দা আই মিনসিহি কৌমুন ছেড়ে দাও আল্লাহ তালার একটা পরিকল্পনা আছে এর গোষ্ঠী থেকে এই সম্প্রদায় থেকে এর মতো লোক থেকে আল্লাহ তালা এমন এক দল বের করে নিয়ে আসবেন যারা তাদের এত নামাজি হবে তাদের নামাজ তোমাদের নামাজ তাদের নামাদের কাছে কিছুই না এমন কোরআন পড়বে তোমাদের কোরআন তাদের কাছে কিছুই না এত কিছু সত্ত্বেও রেকুনা মিনা দিন কামাশাহমিমিনা রামিয়া এত কিছু সত্ত্বেও তারা দিন থেকে দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেভাবে একটা তীর ধনুক থেকে দ্রুত গতিতে বেরিয়ে যায়। আপনি যখন ধনুক টাইট করে তীর তীরটা খুব আসতে যায় না জড়ে যায় খুব দ্রুত গতিতে বেরিয়ে যায় যে এই লোকগুলো দিন থেকে এভাবে বেরিয়ে যাবে যেভাবে যত দ্রুত গতিতে ধনুক থেকে তীর বেরিয়ে যায় এরাই ওদের অন্তর্ভুক্ত হবে যখন এই গোষ্ঠীর উদ্ভাব ঘটবে তখন তোমরা মুসলিম উম্মা যেখানে থাকো তাদেরকে হত্যা করবে কারণ তাদেরকে হত্যা করার মধ্যেই তোমাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে এই হাদিসের ভিত্তিতে আলী রাদি আল্লাহ তালা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এই খারজি সম্প্রদায়ের লোক ওনার পক্ষে লড়াই করতে এসেছিল পরে ওনার সঙ্গে তর্ক করে বিতর্ক করে ওনার বিরুদ্ধে দুশ্মানি করে তারা বিরাট দল গঠন করে এবং তাদের বিরুদ্ধে আলী রাজে তারা আনুশ্বাস পর্যন্ত লড়াই করেন যাই হোক তো এই যে কথা আসলো যে যাইগুন অন্তরের মধ্যে বক্রতা থাকা কোরআন হাজিসের বক্তব্যকে সরল সাদা মনে গ্রহণ না করা এটা বড় বক্রতা যারা এই কাজ করতে গিয়েছে কোরআন আপনারা যা না পড়েন তার চেয়ে বেশি পড়েছে অনেক ওরিয়েন্টালিস্ট ইউরোপ আমেরিকার কিছু কিছু প্রফেসর এত কোরআন পড়ল ত্রুটি বাহির করার জন্য কোরআন সোকল তার চেষ্টা সাধনা করার জন্য অনেক পড়তে হয়েছে আরবি দিয়ে থেকে অনেক বেশি বুঝেছে সেই বুঝে শুনে এখন সে এত পড়াপড়ি করার পরে হেদায়ত পায় না কেন যাই গুন অন্তরের কি আছে রোগ আছে বক্রতা আছে অন্তটা বাঁকা এই জন্য আল্লাহ তালা তাকে হেদায়ত দেবেন না সে কথা আল্লাহতালা বলছেন দেখো এই যে হেদায়ত পাবে না কারণ উলুল আলবাব একমাত্র সত্যিকার সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন লোক ছাড়া যারা কুচক্রি তারা কখনো আন থেকে হেদায়ত পাবে না একশোবার এর খতম করলেও এর গবেষণা করলেও পাবে না এখন এই যে অন্তরকে যেন আল্লাহ তালা বক্র না করে দেন অন্তরটা যেন খালেস থাকে অন্তর জানা খুব পরিষ্কার থাকে শুধু কোরআনের ব্যাপারে নয় যে কোনো দুনিয়া দিনের ব্যাপারেও যার অন্তর সাফ আছে এমন অন্তা নেই নেই তার সঙ্গে কাজ করতে আপনার অনেক ভালো লাগে ঠিক না আত্মীয়তা করতেও ভালো লাগে আর যার সঙ্গে কথা বলতে বলে দেখেন বাবারে বাবা জিলাফির প্যাচের মতো দেখা যায় তার ভিতরে প্যাচ আছে আপনি তার থেকে হাজার মাইল দূরে চলে যেতে চান না এদের সঙ্গে আত্মিত করা যাবে না বাবার বাবা এর সঙ্গে ব্যবসা করা যাবে না প্যাচ এরকম হয়ে যায় এখন এইজন্য জন্য অন্তরকে বক্র করে দেওয়া বিশেষ করে দিনের ব্যাপারে হেদায়তের ব্যাপারে অনেক লোক দিনের মধ্যে এসেও মোরতাদ হয়ে গেছে দিনের মধ্যে এসে তার পদচ্ছ্যুতি ঘটে গেছে সে ডিলেড হয়ে গেছে গোমরা হয়ে গেছে আবার এরকম বহু ঘটনা আছে এই জন্য আল্লাহ চেয়েছেন দোয়া শিখিয়ে দিয়েছেন যে অন্তরকে ঠিক রাখার জন্য আল্লাহ করতে হবে হে আল্লাহ হে রব আমাদের অন্তরকে আপনি বক্র করে দিয়ে না বাঁকা করে দিয়ে না তারা করে দিয়েন না হে দেওয়ার পরে আর আল্লাহ আপনার কাছ থেকে আমাদের প্রতি রহমত দান করেন আপনি অনেক কিছু দান করেন এই আয়াতের তাফসির আমরা আগামী সপ্তাহে শুনবো এবং তারপরে আর কিছু রিলেটেড কথা আছে আবিল্লাহ তৌফিক আমরা আজকে এখানে শেষ করবো ইনশাআল্লাহ